السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وأكرمه وأعلى خلقه وعظمه فقال في رسوله الكريم صلى الله عليه وسلم إنك على خلق عظيم فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله সুপ্রিয় দর্শক আমরা আপনাদের প্রিয় পিস টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমরা একটি নতুন বিষয়ে আলোচনা করব এবং তার ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বিষয়টি শিরোনাম হলো মাকারিমুল আখলা আকর আনে বর্ণিত আকর্ষণীয় আখলাক নৈতিকতা নৈতিকতা বাংলায় এটাকে আদব বা শিষ্টাচারও বলা হয় আরবিতে আদব বলা হয় এর অনেকগুলো দিক আছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন টক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এর মধ্যে কিছু আছে যেগুলো মানুষকে সম্মানিত করে যেগুলো মানুষকে পূর্ণতা দান করে আর কিছু আছে যেগুলো বর্জনে মুক্তি যেগুলো বর্জনের মধ্যেই শান্তি এবং সেগুলো হচ্ছে বর্জনীয় সেই নৈতিকতা খালেক আল্লাহ পছন্দ যেমন করেন না তেমনি মালুকও করে না আরও চমৎকার বিষয় হল সেই বিষয়গুলো সকল ধর্মেই প্রায় নিষিদ্ধ কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য মানুষের মাঝে এমন অংশ রয়েছে অমুসলিমদের মাঝেও মুসলিমদের মাঝেও যারা সেই সকল গুণাবলী অর্জন করেছে যেগুলো ছিল বর্জনীয় তার বিপরীতে যেগুলো তাদের গ্রহণ করা উচিত ছিল সেগুলো থেকে তারা রয়েছে অনেক অনেক দূরে সুপ্রিয় দর্শক সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যতটুকু সম্ভব উপস্থাপন করব একটি বিষয় এখানে বলে রাখি অনেকেই আলোচনার মাঝে কথা বলেন অমুসলিমদের ব্যাপারে যে ওদের মধ্যে এই এই গুণগুলো আছে যেটা মুসলমানদের থাকা উচিত সেটা অমুসলিমদের মধ্যে আছে ঠিক আছে কিন্তু এর অর্থ কি এই দাঁড়ায় যে এই কারণে তারা মুসলিমের চাইতে বেশি মর্যাদাবান হয়ে গেছে বা সম্মানিত হয়েছে আর মুসলমানরা এই কারণে অধপতনে নেমে গেছে তাদের থেকে বিষয়টি একটু সংবেদনশীল তাই সাবধান মনে রাখবেন অমুসলিম যতই শিষ্টাচার গুণাবলীর বা বৈশিষ্ট্যের অধিকারই হোক না কেন তার সবগুলো ভেসতে যাবে ইমান না থাকার কারণে আর ইমানদার সে যতই গুণাহার হোক কিন্তু ইমান থাকার কারণে ওদের সবচাইতে ভালো ব্যক্তির চাইতেও এই গুনাগার ইমানদারের দাম আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আমরা তাদেরকে এভাবে উৎসাহিত করব দেখো এই বিষয়টা গুণটা তোমার মধ্যে থাকা উচিত ছিল কারণ তুমি একজন মুসলিম তুমি আল্লাহকে এককভাবে বিশ্বাস করো তুমি সর্বশ্রেষ্ঠ নবী রিসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে বিশ্বাস করো তার গুণাবলী সম্পর্কে তোমার জানা আছে আল্লাপাক তার কোরআনে মুসলমানদের ইমানদার বান্দাদের কি কি গুণাবলী হওয়া উচিত সেগুলো বর্ণনা করেছেন কি কি বাদ দেওয়া উচিত সেগুলো আল্লাপাক বর্ণনা করেছেন কোনো কোনো গুণাবলী বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন আবার গুণাবলী এবং বৈশিষ্ট্যের কারণে আল্লাহ নিন্দা জ্ঞাপন করেছেন তোমার মাঝে যেগুলো আছে এগুলো ছিল বর্জনীয় অতএব তুমি একজন মুসলিম ইমানদার হয়ে তোমার এই আচরণ করাটা উচিত নয় এভাবে আমাদেরকে বুঝতে হবে বোঝাতে হবে অমুসলিমদেরকেও আমরা দাওয়াত দেবো আমাদের এক্লাখের মাধ্যমে আমরা তাকে দাওয়াত দেব কথায় অনেক সময় যে কাজ হয় না আচরণে সেই কাজ হয়ে যায় অনেক বেশি দেখুন সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে শক্তির বলে নয় আচরণে আপনার সেটা ছড়িয়ে পড়েছে মুসলমানদের মনোমুগ্ধকর আচরণে অন্যরা আকর্ষিত হয়ে এই গ্রহণ করেছে আজ যদি তাদের আর আমাদের মাঝে এই পার্থক্যটুকু না থাকে আচরণে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে আর তাই আমরা ও মুসলিম যারা এত সুন্দর গুণাবরী এবং বৈশিষ্টের অধিকারী আমরা আচরণের মাধ্যমে সম্ভব হলে যদি সেই সুযোগ আসে আমরা আলোচনার মাধ্যমেও তাকে দাওয়াত দিতে পারি তোমার মাঝে সততা আছে তোমার মাঝে নিষ্ঠা আছে তোমার মাঝে মানুষের সাথে মানে বিনয়া আচরণের গুণ আছে তুমি যদি আরেকটি গুণ অর্জন করতে তাহলে তুমি হতে পারতে মানুষের মাঝে একজন ভালো মানুষ সেটা কি সেটা হচ্ছে ইমান এই গুণাবলী তোমাকে যে দান করেছেন সেই সষ্টার উপর তুমি মানানো ইনশা আল্লাহ আমরা অনেকের কাছে শুনেছি যে এইভাবে দাওয়াত দিয়ে আল্লাহর অনেক বান্দাকে তারা আলোর পথে নিয়ে আসতে সক্ষম হয়েছেন আর তারাও আল্লাহর কিতাব আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস অধ্যয়নের মাধ্যমে তারাও নিজেরও নিজ থেকে ইসলাম গ্রহণে তারা এগিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক আমরা সেই মাকার মোলাখলাক ইসলামে কোরআনে বর্ণিত যে সুন্দর বৈশিষ্ট্যগুলো রয়েছে তার কিছু আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছি পাশাপাশি যেগুলো বর্জনীয় সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি সেই সুযোগ আসে এই বিষয়ের উপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে কোরআনে কতগুলো আয়াত আছে যে আয়াতগুলোতে তার আল্লাহ বান্দাদের কি কি গুণ থাকা উচিত সে গুণগুলো পাক বলেছেন প্রত্যেকটা গুণের জন্য প্রত্যেকটা বৈশিষ্টের আলোচনা ভিন্নভাবে হবে এরপরে আসেন প্রথমত আমরা এটা জানতে চাই যে মানব নৈতিকতার প্রভাব কী নৈতিকতা কেন প্রয়োজন আমি আগেই বলেছি যে এই নৈতিকতা এবং এ আলাক এটা মানব জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য দেখুন এই বৈশিষ্ট্য মানুষ ছাড়া অন্যদের কাছে আশা করা যায় না অন্যরা যদি কোনো মানবীয় গুণের বিপরীত কোনো আচরণ করে তাহলে আমরা তাকে বলি পশুসুলভ আচরণ করেছে আমরা তাদেরকে বলি এ ধরনের কথা যে এই লোকটা তো মানুষ নয় পশু কেন বলা হয় যে পশু প্রাণীর যে আচরণ সেটা মানুষের আচরণ নয় মানুষের যেটা আচরণ সেটা পশুর কাছে আমরা আশা করতে পারি না তাই এই আখলা একজন মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে সাহায্য করে আর সে যদি ইমানদার হয় তাহলে এটা হচ্ছে তার জন্য সোনায় সোহাগা নূরুন, আলা নূর এবং তিনি সুন্দর মানুষে পরিণত হবেন দেখতে সুন্দর নয় বরঞ্চ আচার আচরণে তিনি সুন্দর হবেন মানুষের কাছে প্রিয় হবেন আর আচরণ ভালো আছে কিন্তু আসল নূর নেই ভালো মানুষ হিসাবে তাকে গণ্য করা হবে কিন্তু মুক্তির কোন পথ তিনি খুঁজে পাবেন না কারণ যাহার নাম থেকে মুক্তির পথ একটি সেটা হচ্ছে এই মান এই ছাড়া সেই মুক্তি সম্ভব নয় সুপ্রিয় দর্শক অতএব এই আখলাকটা মুসলমানদের জন্য খুবই প্রয়োজন এবং এই আখলা এবং এই শিষ্টাচার এবং এই নৈতিকতা এমন একটি বিষয় যে মানব জীবনে বা বিশেষ করে মুসলিম জীবনে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সার্বক্ষণিকভাবে জড়িয়ে আছে এক এক সময় এক একটার বিস্তৃতি ঘটে এক এক সময় এক একটার পরিস্ফুরন ঘটে এই আখলা বা শিষ্টাচার বা আদব এগুলি মুসলিম জীবনে সার্বক্ষণিক একটি বিষয় এবং তার তার জৌলস যেটা আপনার বিস্তৃত হয় এবং সেটা পরিস্ফুটিত হয় সেটা তার আচরণে সেটা দেশে লক্ষ্য করা যায় सकाले घुम थे उठे प्रथम आचरण ऐले मे आचरण क्यों बंधु बान्धवर अफि जा पथे अफिगी कैमन दुकान आचरण कैमन प्रत्येकटार ही भिन्न भिन्न सेक्टर रहा है क्योंकि ये एक मानसर मध्य आसे जावा सम्भव प्रिय नबीरसल्लाह सल्लाह आलहीसलम तर आचरण कैमन छो तर आखलाक कैमन छान्लामदी তার আচরণ তার আখলাক স্বয়ং শত্রুরা পর্যন্ত মেনে নিয়েছে শত্রুরা পর্যন্ত তাকে মেনে নিয়েছেন তাকে স্বীকৃতি দিয়েছে আল আমিন হিসাবে তার শততার স্বীকৃতি দিয়েছে সাফা মারোয়ায় যখন তিনি প্রকাশ্যে দাওয়াতের প্রচার শুরু করেছিলেন এত পূর্বেকার তার আচরণের কারণে মক্কা মজমায় তিনি ছিলেন প্রায় মুকুটহীন সম্রাটের মতো ছোট, বড় বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবার কাছে তিনি ছিলেন সমান প্রিয় মালিক মনি, ধনী গরিব সবাই তাকে ভালোবাসত আর এজন্যই তো আল্লাহ রবুল্লা আলমিন তার সম্পর্কে সুরায় কালামে বলেছেন ছিলেন সুফান সুপ্রিয় দর্শক সে কথা বলব আপনাদের তবে বিরতির পর আশা করছি বিরতর পর আবার আপনাদেরকে আমাদের সাথে পাবো ভালো থাকুন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 हाराम माली क्यों जी तो माल हाज कर बनाय ता बैध है जानते हम देख इसलम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग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 আলী সাল্লামের কথা তার আচরণ কেমন ছিল তার আখলা কেমন ছিল তার আচরণ তার আখলা স্বয়ং শত্রুরা পর্যন্ত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 নৈতিকতা এবং বৈশিষ্টের অধিকারী সুপ্রিয় দর্শক আর তাই আমাদের আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এই রেসুলকে অনুসরণ করো এই রেসুলকে আদর্শ হিসাবে মেনে নাও সুরা এজাবের মধ্যে আল্লাহ পাকের সাত করেছেন কি লাকুম লাকুম হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে আল্লাহর মাঝে কিন্তু আছে তোমরা সেই উত্তম আদর্শ দ্বারা তখনই উপকৃত হবে যদি তিনটা কাজ এক না যারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় যারা আখের মুক্তি লাভ করতে চায় ওয়াজাকার আল্লাহিয়ারা আর যারা আল্লাহকে খুব বেশি স্মরণ করে এই তিনটি শর্ত পালন করে যদি আল্লাহর রসুলকে অনুসরণ করা যায় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন ইনশাল আচ্ছা এরপর আমরা আরো দেখতে পাচ্ছি দেখুন তার বাণী চমৎকার বাণী রয়েছে এ রসুল সাল আলী সাল্লাম সম্পর্কে যখন তিনি হেরা পাহাড় থেকে নবুত প্রাপ্ত হলেন আয়াত নাজিল হল তিনি কম্পিত দেহে ফিরে এলেন খাদিজার কাছে এসে বললেন খাদিজা আলান আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত আমার মনে হচ্ছে যেন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তখন হজরতে কি বলেছিলেন জানেন যারা পড়ালেখা করেছেন শুনেছেন সিরাত নিয়ে কাটাকাটি করেছেন অধ্যয়ন করেছেন অবশ্যই তারা জানেন তাদের প্রতি রইল আমার মুবারকবাদ এবং মুসলমান অন্যদেরকে উৎসাহিত করছি নবীজি সিরাত পড়ুন কখনো হতে পারে না আল্লাহর কসুম করে বলছে তোমাকে কখনো অপমানিত হতে দেবেন না তোমাকে মানুষের সামনে হ্যাও করবেন না আল্লাহ একবার এরপর তিনি তার গুণাবলী বর্ণনা করছেন কেন কেনাকা হাদিস আপনি সদা সত্য কথা বলেন ও তাহমিলুল কাল অসহায়ের বোঝা আপনি নিজে বহন করেন যে তাদের অভাব অনটন তাদের সুখ দুখে আপনি তাদের পাশে থাকেন লমিলুল কাল আপনি মেমানদের আপ্যায়ন করে থাকেন যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন তাহলে দেখুন নবীজি সাল্লাইসাল্লামের এই আচরণগুলো হাজরত খাদিজা রাহু তনহাকে এত মুগ্ধ করেছে যে নবীজি যখন বললেন খাদিজা আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি আশঙ্কিত তখন খাদিজা বললেন যে না যে লোকের মাঝে এই গুণগুলো রয়েছে আল্লাহ তাকে হেও করবেন না আল্লাহ আকবার আলিলাম এই হচ্ছে আমাদের রসল্লাহ আলীসাল্লাম এই জন্যই নিজেও বলেছেন লিউতা আমাকে আল্লাপাকরণ করেছেন যে মানুষের সুন্দর গুণাবলী যেটা আছে যেটা আছে সেটাকে পূর্ণতা দান করার জন্য এই জন্যই বলা হয় ইনসান ইনসানে কামেল হও পূর্ণাঙ্গ ইসানে পরিণত হও তার মাঝে তোমার মাঝে যেন মানবীয় গুণাবলী ইনসানিংয়ের যেটা আছে সেটার পরিস্ফুটন ঘটে আর এই জন্যই আমরা দেখতে পাই আয়সারদা কি বলছে কি বলেছিলেন তুমি কি কোরআন অধ্যয়ন করন আমা তকরুল কোরআন তুমি কি কোরআন অধ্যয়ন করোনা রসুল্লাহ আলহিউসালামের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোটাই কোরআন সেই কোরআনের কথা বলছি সেই আল্লাপাক অনেক অনেক অনেকগুলো গুণাবলীর কথা বলেছেন অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন কোথাও বলেছেন সংক্ষিপ্ত আকারে কোথাও বলেছেন বিস্তারিত আবার অনেক গুণাবলী যেগুলো মানুষকে মানুষ থেকে মানুষের সীমানা থেকে বের করে দিয়ে পশুর সীমানায় নিয়ে যায় সে ধরনের গুণাবলীর কথাও বলা হয়েছে তাহলে আমরা আলোচনায় বুঝতে পারলাম যে এই গুণাবলীগুলো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এই নৈতিকতাগুলো এগুলো দুভাগে বিভক্ত এক ভাগে রয়েছে সৌন্দর্য বৃত্তিকরণ যেগুলো মানুষের মনুষ্যত্বের মধ্যে এগুলি পড়ে এবং এগুলো ছাড়া মানুষ পূর্ণাঙ্গ মানুষ পরিণত হতে পারে না ইনসানে কামেলে পরিণত হতে পারে না আর একটি হলো যেগুলো মানুষকে কি করে মানুষকে মানুষরূপী পশুতে পরিণত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অর্থাৎ তার আচার আচরণ কথাবার্তা ব্যবহার এসব কিছু কেমন যেন মানবীয় গুণাবলীর বাইরে সীমা অতিক্রম করে চলে যায় তখন তাকে আর মানুষ পছন্দ করে না তখন মানুষ তার নিন্দা বাদ করে সুপ্রিয় দর্শক এজন্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চমৎকার এবং আমাদেরকে সেটা পালন করতে বলেছেন যেমন পেশ করছি যতটুকু সম্ভব এর দরকার হলে পরের পর্বে আরো কিছু বলবো তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। যেমন দেখুন আল্লাহ পাকসুরা মাহার প্রথম আয়তে কি বলছেন সকল বান্দা যারা ইমান এনেছ অর্থাৎ হে আমার ইমানদার বান্দারা তোমরা পূর্ণ করো বিলুদ কৃত ওয়াদাগুলো একদিন মানে চুক্তি চুক্তিগুলো তোমরা কি করো পূর্ণ করো সুপ্রিয় দর্শক কিসের চুক্তি করেছে আমরা এই চুক্তি দ্বারা কি বোঝানো হয়েছে আমরা কিন্তু আজকে আর শেষ করতে পারলাম না কারণ আমাদের হাতে সময় নেই আমাদের সময় পুরিয়ে এসেছে তাই আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আগামী পর্বে এর ধারাবাহিকতা নিয়ে আরও কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমার এবং আপনার জীবন যেন এই গুণাবলিতে পরিপূর্ণ হতে পারে সেই জন্য আমরা মহান রবী আলমিনের কাছে দোয়া করি এবং আমাদের সন্তান দিগকে আমরা করব। এবং সেভাবে পাক আমাকে আপনাকে সবাইকে যদি আমরা এগিয়ে যাই সাহায্য করবেন কোনো সন্দেহ নেই ভালো থাকুন সুস্থ থাকুন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 the concept of god in hinduism the quran is the most positive book every day more than 3000 females are being aborted in india after the identified that they're females according to the statistics of 1996 us department of justice 2730 women are being raped every day every 32 second one woman has been raped been raped in US until the time i here islam has the solutions <laughs> আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অববিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো এইভাবে চলে আসে এগুলো আসলে সম্ভবত না আলোচনা रहमान मदनी मुफतीहम्मद इब्राहिम अक्रमुमान बिन अब्दुल सलम शेख शाहिदुल्लाह खान मदानी फारून हुसैन उपस्थापना देखे बीर अनुष्ठान जलसाए ला शुक्रवार रे नुन सम्प्रचार सकाल आठ टेल टी বাংলা মানবতা সমাধান